একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত এই দুটি আয়াত কে সবাই মুখস্থ করবেন এক যুগান্তকারী এবং হাজার হাজার মাস আলার গোড়া হাজার হাজার আয়াত আর এই দুটি মুখস্থ করে রাখতে হবে এই এই একটি দিনের মূল বুনিয়াদী বিষয় যে আল্লাপাকের নিকটে বান্দা যত আবাদত করবে এই আবাদত কবলের একটি গুরুত্বপূর্ণ শর্ত আল্লাহাক মানুষদেরকে কি জন্য সৃষ্টি করেছেন একমাত্র আমার আবাদতের জন্য ওই আবাদত যদি আল্লাহর কাছে কবুল হইতে হয় তাহলে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো মোতাবসন্না সেই আবাদতটি হু যেভাবে করেছেন হবে। সেভাবে না হলেও আবাদত আল্লাপা কবুল করবেন আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ রবিনকে মহব্বত করতে চাও তা দুনিয়াতে এমন মুমিন আছে যে মুমিন আল্লাহকে মহব্বত করে না मुमिन के मोहब्बत करोब्बत बड़ मोहब्बत मा बाबा आत्मयन सन्तान सन्त जा सबकि सबसे बसि भलोबाजे कालम प्रेम करता आल्ला लक्ष्य कर आल्लाहबत हो आल्लाहबत कर तरिका से সেই তরিকাটার নাম হলো অনুসরণ অনুসরণটা একটু ব্যস্তম আছে সব অনুসরণ একরকম না একটা হলো তাকলিদ তাকলিদ অনুসরণ আবার এত্তেবাও অনুসরণ আমরা ইমামের কি করি নামাজের মধ্যে তো আমরা তো নিয়তের মধ্যে বলি একতাই তো ইমাম এই ইমামের একতে করলাম একতেদা হলো ইমাম সাহেব যদি ভুলও করে সেটাও আমি মেনে নিচ্ছি ইমাম সাহেব যা করে অনুসরণ করবো এটার নাম একটা বলছেন তোমরা তাদের হেদায়েতের একটা করো তাদের হেদায়ত বলতে সাহবাইকে নামের হেদায়তের একটা দা করতে বলছেন কিন্তু আপনি ডাইনি ভাবে উল্টা চলে যাচ্ছেন না কি বলি আল্লাহ বলি আমরা কিন্তু আল্লাহ আকবরটা ঠিক না বলতে হবে সুবহানি আপনি সঠিক রাস্তায় নাই ডাইনে বামে চলে গেছেন আর আল্লাহ সঠিক আল্লাহ আমরা বলি পিছন থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ঠিক আছে এটাই বোঝা যাবে তাহলে এই সাহেবের অনুসরণ করি অনুসরণ জন্য করি যে আমরা জামাতে চলা তাদের করতে হলে একজনকে ইমাম বানাইতে হবে তখন আর উনাকে মানি না এই জন্য অনেক ভাই মাঝে মাঝে প্রশ্ন করে যে ভিতিরের নামাজ রমজান মাসে আমরা যখন ভিতর জামাতে পড়ি তো ইমাম সাহেব আল্লাহ আকবর বলেনাকাতে আল্লাহবর বলে হের মধ্যে দুই হাত উত্তোলন করতেন দুই হাত উত্তোলন করতেন মানে কি এমনি করতেন এমনি করতেন এইভাবে করতেন যে নবীসলাম যখন দোয়াই কুনুত করতেন তখন দুই হাত তুলতেন এটা দিয়ে এক ইসলামিক সেন্টার থেকে সহি কোরআনসুল্না নামাজের বই লেখা হয়েছে ওই বইটা আমার কাছে আছে এবং আমি এটা পুরাটা তাকিব করছি যে হাদিসগুলো দলিল দিয়ে দিয়ে দলিল দেওয়া হয়েছে ওদের অনেকগুলো হাদিস আছে জাল হাদিস কিছু আছে দৈফ হাদিস তো এই হাদিসটা দিয়ে ভিতের তাকবীরের দলিল দেওয়া হয়েছে দোয়া করতেন এবং দোয়ার মধ্যে এটা সুন্নত সেটারে বানানো হয়েছে এইভাবে আল্লাহ হক আচ্ছা যাই এখন ইমাম সাহেব যখন করতেছে তখন আমি করব কিনা এখানে আমি করব না হ্যাঁ এজন্য ইমাম সাহেব করলে করুক কিন্তু আমি জানি এটা রাসুলের করেন নাই এটার পক্ষে কোনো দলিল নাই বাস আমি করব না কথা বুঝতে এটার নাম হলো এত আল্লাহাক বলছেন রাসুল তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ করতে চাও তোমরা সাল্লামের সুনার সুনার অনুসরণ যদি সুনার এত্তবা করা হয় তাহলে আল্লাপাক দুইটা পুরস্কার দিবেন একটা পুরস্কার যত বেশি সুন্নতের করবেন আল্লাহ তত আপনাকে আমাকে মহব্বত করবেন এই কারামত হলো সুন্নত এক একটি সুন্নত এক একটি কারামত ইমাম শাহি রহমদুল সুন্দর করে বলছেন বলেন যদি তোমরা কোনো মানুষকে দেখো রুপিল হাওয়া হাওয়ার মধ্যে উঠতেছে আকাশে উঠতেছে এক লোকের দেখতেস আকাশে উড়ে আউ এম শাল আলমা অথবা দেখতেছো ফানির উপরে হাঁটতেছে পালা তু সু খবর মুসল্লার উপরে বসে চোখ বন্ধ করে তিনশো ষাট জন নিয়ে সুরমা নদী পার হয়ে গেছে এটা শোনা কথা দেখাতো হয় নাই কোনোদিন যদি কোনো লোকের দেখি এরকম পানির উপর দিয়ে হাঁটতেছে ও পানের উপরে হাঁটা লাগে না আমাদের দেশে খালি যদি দেখে যে কাপড় খুলতে পারছে না। এখান থেকে উড়ে যদি নদা বাজারও যাইতে পারে বাস এর মতো অলি তো আর নাই ইমাম সাহাফি বলতে খবরদার পালা তু তোমরা তাকে সত্যায়ন করিও না কারণ এটা শয়তানো পারে এটা কাপেরও পারে মুশ্রিক ও পারে পানির উপরে হাঁটতে পারে আকাশে উঠতে পারে তোমরা হাত্তা দেখবে সাল্লাম তোমরা দেখবে ওই ব্যক্তির মধ্যে নবী সরি সাল্লামের সুন্নত এর্তে বা কতটুকু আছে নবীলামের সুন্নত পয়টা আছে তার মধ্যে তার মধ্যে যতটা সুন্নত আছে তার মধ্যে ততটা কারামত আছে এই জন্য সাহবাই তারা সবাই আল্লাহ আছে এত বড় বড় সাহাবি অলৌকিক ঘটনার কোনো কারামতের বয়ান নাই যদি আল্লাহর কারামত বর্ণনা যেভাবে আমাদের দেশে হয় আল্লাহর কারামতের উপরে শুধু বই লেখা হয় যে হুজুরের শুধু কারামত বই লাগবে অথচ তাদের কারামতের উপরে কোন বই এ নাই এত বড় বড় আল্লাহর অলি তাদের একটা অলৌকিক ঘটনার কোন বর্ণনা আমরা পাইনা তাহলে তাদের অলি হওয়ার কারামত কি এত্তে না আল্লা রী তারা আল্লাহর আল্লাহর অলি প্রকাশের মাধ্যম নয় এটা আমাদের দেশের মারাত্মক ভ্রান্ত ধারণা মানে মনে করে যে অলি মানেই হলো তার মধ্যে কিছু অলৌকিক ঘটনা থাকতে হবে এজন্য অলির ব্যবসার মাধ্যম হলো অলৌকিক ঘটনার বয়ান। এজন্য মূল বয়ানুজুরের আগে আরো চার পাঁচ জন রাখা হয় হুজুরের পর থেকে দশটা পর্যন্ত যারা বয়ান করবেন তারা শুধু হুজুরের কার আমদ বয়ান করবেন আমাদের হুজুরের যে মাদ্রাসা ভেঙ্গে নদীতে চলে যাচ্ছিল হুজুর খালি খিজিরা আলহিসামের কাছে একটা চিঠি পাঠায় দিচ্ছেন মাদ্রাসা বাঙ্গা বন্ধ হয়ে কয়েক মাইল ধরে চলে গেছে এই মানুষের জন্য আস্তে আস্তে আনতেছে ওই যে শিকারী যেমন দেখবেন যে ধরার জন্য কৌশল হাত পাতে এই মানুষগুলার সহজ মানুষগুলাকে ব্যবসার হাতিয়ার পরিণত করার জন্য আস্তে আস্তে আনতেছে যে ফেব যে হুজুর আসতেছে বিশাল কারামত শত শত কারামত কারামত শুনতে শুনতে এই হুজুরের পাগড়ি ধরলেই তো জাননা বাস হুজুরের পাগড়ি জন্য বসে আছেন হুজুরের পাগড়িও ধরবেন ফোকা টোকালি করবেন এখন সব গরু ছাগল লইয়া দিবেন সব ওই এটা হলো দিনের ব্যাপারে ভ্রান্ত ধারণা মানে আল্লাহম সুন্নতের এত্তেবাহ করলে আল্লাহাক আরেকটা পুরস্কার দিবেন আল্লাপাক তোমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন সুহান তাহলে আর কি দরকার একজন মুমিনের আল্লাপাক তাকে মহব্বত করবেন তার সকল গুণাও মাফ করে দিবেন এলোকের আর দরকারটা কি এলোকের গুণ সব মাপ আল্লাহ তাকে মহব্বত করে তাহলে এই এবং আল্লাহর মহব্বত পাওয়ার একমাত্র মাধ্যম হলো রাহিম আল্লাপা হলেন গফর আল্লাপা হলেন রাহিম আল্লা বত্রিশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন রাসুল আল্লাহ আনুগত্য করো রাসুল আনুগত্য করো আর কারো আনুগত্য করতে এখানে কিন্তু বলা হয়নি কিন্তু অন্য আয়াত আল্লাহ বলছেন কাছিরে এটাই বলছেন যে উলিল আমর হলো আল্লাহামা হোক হলো যারা শাসন কর্তা যারা প্রশাসক প্রশাসনে যারা আছেন তারাও উলিল আমর আবার তারা তারাও তাহলে ওলামায়ামের আনুগত্য করতে আল্লাহ বলছেন কিন্তু আল্লাহর আনুগত্যর ক্ষেত্রেও বলছেন আতী রাসুলের আনুগত্যের ক্ষেত্রে বলছেন আতিউ কিন্তু উলিলাম আনুগত্যের ক্ষেত্রে বলেন নাই ওয়া আতি রাম কুম এখানে আতি ও শব্দ আল্লাহ বলেন নাই কারণ তাকলিদে আমা কোন আলমেরও করা যাবে না কোন শাসকেরও করা যাবে না সেখানে আনুগত্য করতে হবে ওলামাই আনুগত্য না করে চলতে পারবেন না কিন্তু ওলামাইকেরামের আনুগত্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই ওলামাইকরাম আতি উল্লাহ ও রসুলের উপরে থাকবেন এখানে আল্লাহ ভাই ওই কথাটা বলছেন রাসুল আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য মারাত্মক ভাষা কঠিন ভাষা আল্লাহ বলছেন যে আল্লাহ এবং রাসুলের আনুগত্য থেকে যদি মুখ ফিরিয়ে নে এদেরকে আল্লাফা ফটোয়া দিচ্ছেন কা ফেরিন জন্য রাসুল সাল্লা ইসলামের হাদিস বা আল্লাহ কোন আয়াত্পষ্ট আনুগত্য সেটাকে অগ্রাধিকার দে আল্লাহর আয়াত বাদ দিয়ে রাসুল সাল্লা ইসলামের সহি হাদিস বাদ দিয়ে ইমামের কথাকে কে অগ্রাধিকার দেয় এটাও কিন্তু কুফরের কথা আল্লাহকে এখানে বলছেন যদি ওই কোরআন আর সুন্নার কোরআন আর সহি হাদিস আল্লাহ রসুলের আনুগত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ ইন আল্লাহ ইউর কাফের আল্লাহাকে সকল কাহের দের কে পছন্দ করেন না